পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজ আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম সিরাতে আমরা এখন অবস্থান করছি হিজড়ির চতুর্থ বর্ষে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 আজকের পর্বে আমাদের মূল আলোচনা মদিনার ইসলামী রাষ্ট্রের অভ্যন্তরীণ শত্রু ইহুদি গোত্র বনু নাজিরের বিরুদ্ধে পরিচালিত অভিযান নিয়ে এরপর আমরা আরও কিছু অভিযান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ মদিনায় ছিল তিনটি ইহুদি গোত্র বন কায়নকা বনু নাজির এবং বন করায়জা আল্লা রসুল সাল্লাহ আলী ওয়াসালাম যখন মদিনায় এলেন তারা তাকে শাসক হিসেবে মেনে নিয়েছিল আল্লাহ রসুল আশা করেছিলেন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 বদরযুদ্ধের পর তাদের বাড়াবাড়ির মাত্রা বেড়ে যায় এবং এক পর্যায়ে একটি ঘটনার রেশ ধরে তারা বিদ্রোহ করে বসে এরপর তাদেরকে মদিনা থেকে বের করে দেয়া হয় আজকে আমরা আলোচনা করব বনু নাজিরের ঘটনা বদরযুদ্ধের পর ইসলাম বিদ্বেষী নেতা কাব এ বিন আশরাফকে কিভাবে হত্যা করা হয়েছে সেই ঘটনা নিয়ে আমরা আগে আলোচনা করেছি কাবের হত্যাকাণ্ড ছিল মদিনার ইহুদিদের জন্য একটা কঠিন সতর্কবার্তা বিশেষ করে বনু নাজিরের জন্য কেননা কাবিবিন আশক ছিল বনু নাজির কোত্রের কাবকে হত্যা করার মাধ্যমে কেবল কাবকেই দমন করা হলো না বরং ইহুদিদের একটা স্পষ্ট বার্তা দেয়া হল যে মদিনার ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে কোন প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না সেদিন থেকে ইহুদিরা তাদের অবস্থান নিয়ে বেশ ভীত ছিল এছাড়া তাদের বন্ধুগোত্র বনু কায়নুকাকে মদিনা থেকে বের করে দেয়া হয়েছে সেটাও খুব পুরোনো ঘটনা নয় বছর দুয়েক আগে কাবের হত্যাকাণ্ড এবং বনকায়নকার বিতরণের ঘটনার পর বাকি দুই ইহুদি গোত্র কিছুদিন মুসলিমদের সাথে শত্রুতা করা থেকে বিরত থাকে কিন্তু ওহুদে মুসলিমদের পরাজয় আর তার কিছুদিন পরে আর রাজী এবং পীরে মাওনার হত্যাকাণ্ডে তারা কিছুটা আশার আলো দেখতে পায় তারা মুসলিমদের মনে মনে চ্যালেঞ্জ করতে শুরু করে যদিও তারা সরাসরি যুদ্ধের ঘোষণা দেয়নি কিন্তু তাদের কাজ বলে দিচ্ছিল তারা মুসলিমদের আগের মতো আর সমীহের চোখে দেখে না আর তাই সুযোগ বুঝে একদিন তারা রসুল্লাহ সাল্লু আলি ওয়াসালামকে হত্যা করার চেষ্টা চালায় আর এই কাজটি করে বনুনের ইহুদিরা প্রথমে শোনা যাক ঘটনার সূত্রপাত কোথা থেকে বনুনাজির হঠাৎ করেই মুসলিমদের সাথে শত্রুতা শুরু করেনি বরং মুসলিমরা মদিনায় আসার শুরু থেকেই ইহুদিরা ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত ছিল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 রসুল্লা সাল্লু আলিউসালাম এই ঘটনা শুনে বললেন তুমি এমন দুই লোককে হত্যা করেছ যাদের জন্য আমাকে রক্তপণ পরিশোধ করতে হবে রসল্লাহ সাল্ল আলিউসালাম কখনো কথার বরখেলাপ করতেন না ওয়াদা করলে পূরণ করতেন তিনি রক্তপণ দিলেন এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিধান লক্ষণীয় কোন কাফেরকে হত্যা করার জন্য মুসলিমকে হত্যা করা হয় না উম ইয়ারদেল ও আনহু এমন দুজন লোককে হত্যা করেন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 মনুজুর ম চল্লাহ ইসন্নসুত ইরাই দিয়হুম সকস ঐ দিয়হম ও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 এর আগে তারা আহলুস সুফার এক মুসলিমকে হত্যা করতে চেয়েছিল তাদের নেতা মুসাইবিন ওকবা উহুদের যুদ্ধে কুরাইশদের গোপনে সাহায্য করেছিল চুক্তির শর্ত অনুযায়ী তারা মুসলিমদের বদর এবং উহুদে সাহায্য করেনি উল্টো তাদের নেতা সালামিবিন মিসকাম মুসলিমদের বিরুদ্ধে কুরাইশদের পরিচালিত একটি সামরিক অভিযানে তাদের স্পর্শকাতর তথ্য দিয়ে সাহায্য করে এবং আবু সুফিয়ানকে আতিথিহতা করে এত কিছু সত্ত্বেও রসুলুল্লাহ সাল্লু আলিউসলাম তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করেননি যদিও এগুলো ছিল মদিনা সনদের সুস্পষ্ট লঙ্ঘন কিন্তু এবারে ষড়যন্ত্র সব কিছু সীমা ছাড়িয়ে যায় রসুল্লাহ সাল্লু আলিউসলামকে হত্যা করার চেষ্টা হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা সামিল বরং তার চেয়েও মারাত্মক রসুল্লাহ সাল্লু আলিউসলাম এবার কঠোর পদক্ষেপ নিলেন বনু নাজির গোত্রকে দশ দিনের আলটিমেটাম দেন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 একরকম ঝোঁকের মাথায় প্রতিরোধের সিদ্ধান্ত নিয়ে নিল তাদের নেতা হুয়াইবেন আখতাব রসুল্লাহ সাল্লু আলি ওয়াসালামের কাছে বার্তা পাঠাল আমরা মদিনা ছাচ্ছি না আপনি যা খুশি করেন দেখে নেব এই চিঠি পেয়ে রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসালাম ও মুসলিমরা চিৎকার করে উঠলেন আল্লাহ আকবর নবীজি সাল্লু আলিহাস্লাম এরপর তার মুজাহিদ বাহিনী নিয়ে বনু নাজির কোত্রের দুর্গ অবরোধ করলেন এই কৌশলটি একটি সুপ্রসিদ্ধ সামরিক কৌশল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 এবং ফিরে যেতে বাধ্য হয় আল্লাহ রুসুল্লাহ বনুনাজির কোত্রকে অবরোধ করলেন অন্যদিকে বনু নাজির কোত্র কোন সেনাবাহিনী নিয়ে লড়াই না করে দুর্গ বন্ধ করে ভেতরে বসে থাকলো। বনু নাজির কোত্রের বেশ ভালোই ধন ছিল তাদের নিজেদের দুর্গ ছিল দুর্গের বাইরে প্রচুর আবাদে জমি বিশাল খেচুড়ে বাগান এগুলোর উপরেই তাদের জীবিকা নির্ভর করত তারা আশা করছিল মুসলিমরা অবরোধ করতে করতে একসময় ক্লান্ত বিরক্ত হয়ে চলে যাবে অবরুদ্ধ অবস্থাতেও দিন টিকে থাকার মতো পর্যাপ্ত রসদ তাদের ছিল কিন্তু রসুল্লাহ সাল্লু আলী হাসলাম তাদের এই কৌশলকে ব্যর্থ করে দিয়ে পাল্টা এমন একটি কৌশল অবলম্বন করলেন যা তাদেরকে পুরোপুরি হতবুদ্ধি করে দেয় রসুল্লাহ সাল্লু আলিহস্লাম তাদের খেজুর বাগানে আগুন লাগিয়ে দিলেন এই দৃশ্য দেখে তারা আতঙ্কে অস্থির হয়ে গেল মদিনাতে তাদের আছেই হল এই জমি সেই জমি যদি আগুনে পড়ে যায় তাহলে মদিনা থেকে কি লাভ এদিকে আবদুল্লাহবেন ওবাই বনু নাজিরের সাহায্যার্থে একটি আঙ্গুলো তুলল না বনু নাজির বেশ হতাশ হয়ে গেল মরার আগে মানুষ যেমন খড়কুটো আঁকড়ে ধরে তেমনি শেষ চেষ্টা হিসেবে তারা রসুল্লাহ সাল্লু আলিয়াসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াতে শুরু করল এই মুহাম্মদ লোকটাই তো ফিতনা ফাসাদ আর বিশৃঙ্খলা করতে নিষেধ করত গাছ কাতে নিষেধ করত আর এখন সে নিজেই এই কাজ করছে আমাদের খেজুর গাছগুলো কেটে ফেলছে পুড়িয়ে ফেলছে রসুল্ল সাল্ল আলিউসলাম তাদের এই প্রোপাগান্ডায় কোন পাত্তা দিলেন না এবং তার এই কৌশল পুরোপুরি সফল হল বরু নাজির কোত্র সম্পূর্ণভাবে পুরোপুরি কণ্ঠাসা হয়ে পড় এবং আত্মসমর্পণ করতে বাধ্য হল তারা আশা করছিল মুসলিম বাহিনী দীর্ঘদিন দুর্গ অবরোধ করে দখল করতে না পেরে এক সময় চলে যেতে বাধ্য হবে কিন্তু তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল তারা বুঝতে পারল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 ছয়শো উটের পিঠে যে যা পানল সব বোঝায় করে নিল টাকার কমি ইয়াহুদ সাল্লামেবেন আমি হোকায়ক সাড়ে চামড়া সোনারূপা দিয়ে ভরে ফেলে যাবার সময় আবার দম্ভরে বলে হুম! এভাবেই আমরা নিজেদের পৃথিবীর যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত করেছে। এখানে খেজুর বাগান ছেড়ে যাচ্ছে তো কি হয়েছে খায়বারে গিয়ে তা আবার ফিরে পাব হেরে গিয়েও তাদের কত গর্ব কত ভান কিছুই যেন হয়নি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 আর সেটি হচ্ছে সুরা আল হাসার আব্দুল আব্বাস বলতেন সুরা বনুন কারণ এই সুরায় তাদেরকে নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে যেমন আমরা দেখেছি সুরা আনফালে বদর সুরা আলে ইমরানে ওহুদ নিয়ে আল্লাহতালা অনেক আয়াত নাজিল করেছেন এই সুরায় আল্লাহ তালা যুদ্ধলব্ধ সম্পদের বিধান নিয়ে কথা বলেছেন ইহুদি এবং মুনাফিকদের অন্তরের অবস্থা প্রকাশ করেছেন এবং সবশেষে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 আহলেগি তাদের মধ্যে যারা কুফরি করেছিল তিনি তাদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছিলেন প্রথমবারের মতো তোমরা ধারণাও করি যে তারা বেরিয়ে যাবে আর তারা ধারণা করেছিল যে তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহর আজাদ থেকে রক্ষা করবে কিন্তু আল্লাহর আজাব এমন এক একদিক থেকে আসল যে তারা কল্পনাও করতে পারেনি এবং তিনি তাদের অন্তসমূহে ত্রাসের সঞ্চার করলেন ফলে তারা তাদের পারিঘর আপন হাতে ও মুমিনদের হাতে ধ্বংস করতে শুরু করল কাজেই দৃষ্টিমান লোকেরা তোমরা উপদেশ গ্রহণ আল হাসর আয়াত দুই না মুসলিম না ইহুদি কোন পক্ষই আশা করেনি ইহুদিরা চলে যেতে বাধ্য থাকবে মুসলিমরা ভেবেছিল ইহুদিরা অনেক শক্তিশালী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 তাদের টাকা অস্ত্র ক্ষমতা সবই আছে কিন্তু জিহাদের ময়দানে মুসলিমদের মোকাবেলায় তারা মনোবল হারিয়ে ফেলে মনের ভিতরে যদি ভয় ঢুকে যায় তখন অস্ত্রশস্ত্র বা নিশ্চিত্র নিরাপত্তা কিছুই কাজে আসে না ইবনুল কাইম রেহেমহল্লা বলেছেন রোমান ও পারসিকদের ছিল শক্তিশালী দৈহিক গঠন সংখ্যায় তারা ছিল অধিক মুসলিমদের চাইতে তাদের ছিল অনেক বেশি অস্ত্রশস্ত্র কিন্তু তাদের ছিল না মনোবল এ কারণে তারা হেরে যেত আর যুদ্ধে চিত্তে মনোবলী সবচেয়ে বেশি দরকার সাহাবাদের অন্তরে ছিল ইমান এই ইমান তাদের আল্লাহর পথে অটল অবিচল রেখেছিল আর আল্লাহ শত্রুদের মনে ছিল দুনিয়াপ্রীতি আর এ কারণেই তারা হেরে গিয়েছিল দ্বিতীয় শিক্ষা জিহাদের স্বার্থে জিহাদের নিয়মে ব্যতিক্রম হতে পারে আল্লাহতালা বলেন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 ইসলামে কারণ ছাড়া গাছ কাটা নিষেধ তবুও কেন রসুল্লাহ সাল্লু আলী আসলাম গাছ কাটার আদেশ দিয়েছিলেন অথচ তিনি এই কাজ করতে নিজেই নিষেধ করতেন এই বিষয়টা নিয়ে ইহুদিরা বেশ জল খোলা করার চেষ্টা করে এর উত্তরে বলা যায় প্রথমত এটি করা হয়েছিল আল্লাহর অনুমতিতে কিন্তু কেন আল্লাহই তা ব্যাখ্যা করেছেন তা এজন্য যে আল্লাহ পাপাচারীদের লাঞ্ছিত করবেন রসুলুল্লাহ সাল্লু আলিউসলাম নির্দেশ দিয়েছেন যুদ্ধের সময় গাছপালা কাটা যাবে না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 এখানে কি শরিয়া লঙ্ঘিত হচ্ছে না এই বৈপরীত্যের জবাব কি ইসলাম সহনশীলতার দিন কিন্তু এই সহনশীলতাকে কাজে লাগিয়ে শত্রুরা সুবিধা নেবে এবং মুসলিমদের ক্ষতি করবে সেই অনুমতি ইসলাম দেয় না ইসলামী জিহাদের কিছু নীতিমালা রয়েছে কিন্তু শত্রুরা যখন জিহাদের কোন নীতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে সুবিধা নিতে চাইবে তখন সব নীতি স্থগিত রাখা হয় শত্রুরা যদি জিহাদের কোন নীতি ব্যবহার করে পুরো জিহাদকে থামিয়ে দিতে চায় অথবা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 অন্যদিকে তারা যে অপরাধ করেছিল অর্থাৎ তাদের বিশ্বাসঘাতকতা এবং রসুল্লা সাল্লু আলি আসালামকে হত্যা ষড়যন্ত্র সেই কারণে তাদের শাস্তি দেওয়া খুব জরুরি হয়ে পড়ছিল এই কারণেই ইসলামের বিধান মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ ইহুদিদের দেওয়া হয়নি এটি ছিল সাধারণ অবস্থা ব্যতিক্রম তৃতীয় শিক্ষা মদিনার অর্থনৈতিক নীতিতে একটি পরিবর্তন বনোনাজিরের অভিযান থেকে প্রাপ্ত যুদ্ধলব্ধ সম্পদ বদরের মতো করে ভাগাভাগি করা হয়নি এর জন্য একটি নতুন বিধান প্রবর্তিত হল আল্লাহ বলেন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 আর বনুনাজিরের অবরোধের পর মুসলিমরা লাভ করে ফাই কারণ বনু নাজিরের সাথে কোন যুদ্ধ হয়নি অস্ত্রপ্রয়োগ ছাড়াই মুসলিমরা এসব সম্পদ লাভ করেছে কাজেই অস্ত্রপ্রয়োগ বা যুদ্ধ করে পাওয়া সম্পদ আর যুদ্ধ না করে অবরোধের মাধ্যমে বা শত্রুকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়ে যে সম্পদ লাভ করা হয় এই দুই প্রকার সম্পদের বন্টনের নীতিতে কিছুটা পার্থক্য আছে বনুনাজিরের সম্পদের ব্যাপারে কি করা হবে তা রসুলুল্লা সাল্লু আলহি ওয়াসালামের হাতে ছেড়ে দেওয়া হলো। পাঁচ ভাগের চার ভাগ যোদ্ধাদের মাঝে বন্টন করে দেওয়ার যে নীতি সেটা ছিল গণিমতের ক্ষেত্রে প্রযোজ্য আর ফায়ের ক্ষেত্রে নীতিমালা হল মুসলিমদের আমিষ ঠিক করবেন এই সম্পদ কোন খাতে কতটুকু খরচ করা হবে বননাজারে ফেলে যাওয়া এই সম্পদগুলো আল্লাহ রসলের হাতে এল এগুলোর মাঝে ছিল খেজুর বাগান আর খেতখামার এগুলো সবগুলোই তার নিজস্ব সম্পত্তি হয়ে যায় এই সম্পদ থেকে তিনি এক বছরের জন্য পরিবারের জন্য প্রয়োজনীয় খরচ রেখে দেওয়ার অধিকার রাখতেন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 নবীজ সাল্ল আলীস্লাম যখন মারা গেলেন তখন দেখা গেল তার একটি বর্ম এক ইহুদিদের কাছে বন্ধক রাখা হয়েছে কারণ তিনি তার থেকে কিছু গম ধার নিয়েছিলেন আর এমন অনেক বর্ণনা আছে যেখানে আমরা দেখি নবীজি সাল্লু আলিউসালাম ও তার পরিবার দিনের পর দিন ক্ষুধার কষ্ট ভোগ করেছেন এ থেকে বোঝা যায় অঢেল সম্পদ লাভ করার সুযোগ থাকলেও নবীজি সাল্লু আলী আসসালাম নিজের ও তার পরিবারের জন্য খুব সাদাসীদের জীবন বেছে নিয়েছিলেন রসুল্ল সাল্ল আলী আসলাম জীবন শুরু করেছিলেন একজন মেষ পালক হিসেবে এরপর তিনি ব্যবসা বাণিজ্য করেছেন যখন নবী হলেন তখন অন্যান্য সব কাজ বন্ধ করে দাওয়াতের জন্য তার সমস্ত সময় ব্যয় করেন খাদিজা রেদেল আনহা এবং চাচা আবু তালিবের অর্থের উপরেই নির্ভর করতেন মদিনায় আসার পর আনসারদের দেয়া হাদিয়ার উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতেন বন্যাসের যুদ্ধ থেকে অর্থ পাওয়ার পর তা থেকে এক বছরের পরিবার খরচ চালানোর জন্য অর্থ নিলেন এবং बाकी अंश कोषागारेय करें रसल्ला सल्लाह आली वाम दान करार मत कि अर्थ पेल हासर सत नंबर आयाते मुस्िदर प्राप्त युद्धलप्त सम्पद बारे आल्ला एक साधारण नीति प्रणयन करल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 আর তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো আল্লাহকে ভয় করো আল্লাহ কঠিন শাস্তিদাতা বরুণাজারের অভিযানের পর রসুল্লাহ সাল্লু আলিহসালাম সাবিত বিন কাইস রাদ আনহুকে ডেকে বললেন তোমার লোকদের ডেকে নিয়ে আসো সাবিত রদেল্লাহ আনহু জানতে চাইলেন খাজরাজের লোকদের ডেকে আনবো। নবীজি বললেন না আনসারদের সবাইকে ডাকো আনসাররা সবাই হাজির হলেন নবীজি সাল্ল্লাহ আলিউসালাম আল্লাহর প্রশংসা করলেন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 সব মুহাজিরদের দিয়ে দিলেন নিঃসন্দেহে সাহাবিরা ছিলেন সর্বশ্রেষ্ঠ প্রজন্ম সত্যিকার দয়া মহত্ব এবং ভ্রাতৃত্বের পরিচয় দিয়েছেন তারাই এরপর মহাজিররা আনসারদের ঘর ছেড়ে বনুনাজিরের ঘরগুলোতে বাস করা শুরু করলেন বনুনাজিরের ক্ষেত খামারগুলো শুধু মহাজিদের মাঝে ভাগ করে দেওয়া হয় মদিনায় একসাথে অনেক মহাজির হিজরত করার পর যে অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছিল তা অনেকটাই কমে আসে মহাজিদে থাকার একটি স্থায়ী ব্যবস্থা তৈরি হল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 منافق أو إيهودية مدوكار كوبون بندوتشون بركي الله تعالى بولين ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب لإن أخرجتم لنخرجن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 তাদেরকেও একইভাবে মদিনা থেকে বের করে দেয়া হয়েছিল আল্লাহ ইহুদিদের প্রতি মুনাফিকদের অঙ্গীকারকে তুলনা করেছেন আদম সন্তানের প্রতি করা শয়তানের অঙ্গীকারের সাথে শয়তান যেমন মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল ঠিক তেমনি মুনাফিকরাও ইহুদিদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল কমসলি শ ই বরী উহ রী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 সুর হাসরে আল্লাহ তালা গলিমতের বিধান ইহুদিদের মনের অবস্থা মুনাফিকদের চরিত্র বিশ্লেষণ করে মুসলিমদের স্মরণ করিয়ে দিচ্ছেন একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা সেটি হচ্ছে আল আখিরা বনুনজের অভিযান থেকে মুসলিমরা অনেক সম্পদ লাভ করেছে যার মাধ্যমে মদিনার অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে এবং মুসলিমদের দুনিয়াবী অবস্থা সুসংহত হয় কিন্তু এই দুনিয়াবী সম্পদ সমৃদ্ধি কাজে আসবে না যদি মুসলিমরা আল্লাহকে স্মরণে না রাখে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 এরপর অবতীর্ণ হল সুরবাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত সেখানে বলা হয়েছে লা লাফিদ্দিন দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই সত্যের পথ আর মিথ্যার পথ দুটোই পরিষ্কার রসুল্লাহ আলী হাসলাম তাদেরকে বললেন তোমাদের ভাই ও সন্তানদের যে কোনো একটি পথ বেছে নিতে বল তারা যদি তোমাদের পছন্দ করে তাহলে তোমাদের সাথে থাকবে আর যদি তারা ইহুদিদের সাথে থাকতে চায় তাহলে তাদের চলে যেতে দাও অর্থাৎ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 এরপর তিনি মনোযোগ দেন নজদের গোত্রগুলোর দিকে আরবের শত্রু ভাবাপন্ন গোত্রগুলোকে নিষ্ক্রিয় করে দেওয়াটা ছিল সময়ের দাবি জাতুর রিকা অভিযান সেই উদ্দেশ্যেই সংঘটিত হয়েছে নজদের গোত্রগুলো এরই মাঝে মুসলিমদের সাথে বিশ্বাস খাতকতা ও শত্রুতা করেছে সত্তরজন সাহাবিকে হত্যা করেছিল নজদেরই একটি গোত্র এর জবাবে আল্লাহ রসুলসাল্লু আলি ওয়াসালাম চারশো জন সাহাবিকে নিয়ে অভিযানে বের হন এবারে টার্গেট গাতাফানের দুই গোত্র বনু মহারিব এবং বনুফা আলাবা এই অভিযানেই ইতিহাসে জাতুর রিকা নামে পরিচিত রিকা মানে কাপড়ের টুকরো এই অভিযানকে কেন জাত রিকা বলা হয় সেই জবাব দিয়েছেন অভিযানে অংশ নেওয়া এক যোদ্ধা আবু মুসা আল আশারি রাদেলা আনহু অভিযানের বর্ণনা তিনি বলেন আমরা আল্লাহ রসলের সাথে একটি অভিযানে বের হলাম প্রতি ছয় জনের জন্য বরাদ্দ হল একটি করে উঠ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 নতুন এক পন্থায় জামাতের সালাত আদায় করলেন এটি কোরআনে বর্ণিত আছে আল্লাহ তালা বলেন ফল কুম্পি না কল্য হু আশি হত হুমফ ইল সজদু ফল্যকু ই যদু ফল্যকূনু মূমতি প ইফ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 জু হালকুম ইম أَسْلِحَتَكُمْ তুম حِذْرَكُمْ আশ্লিহতু বহুদূরকুম ইহ আদলি عَذَابًا আগবন্হীন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 অভিযানে মুসলিমরা এক মুর্শ্রিক নারীকে আটক করেছিলেন সেই মহিলা স্বামী তখন প্রতিজ্ঞা করে সাহাবিদের মধ্যে কাউকে কাউকে সে হত্যা করবেই হত্যা না করে সে নিজের দেশে ফিরে যাবে না এই কারণে নিরাপত্তার জন্য সেই রাতে রসুলুল্লাহ সাল্লু আলহিাসাম আম্মার এবেন ইয়াসির রদুল্লাহ আহো এবং আব্বাদ এবেন বিশ্বর রদেল আনহোকে প্রহরী হিসেবে নিযুক্ত করলেন তাদের ঘটনারা খুবই চমৎকার দুইজন পালাক্রমে পাহারা দিচ্ছেন আম্মারের ঘুমে পালা এল আব্বাত জাহাদিল্লাহ আনহু বসে না থেকে সালাতে দাঁড়িয়ে গেলেন কিরাত পাঠ করছেন এমন সময় সেই মহিলার স্বামী তার দিকে তীর ছুঁড়ে মারল মুহূর্তের মধ্যে গল করে বেরিয়ে এলো তাজা রক্ত কিন্তু সেদিকে আব্বাদের কোনো ভক্ষেপ নেই তিরাওত করছেন তো করছেন আকাশে ভেসে বেড়াচ্ছে তার কিরাতের সুর শত্রু আবারও আঘাত হানল গায়ে বিদল আরেকটি তীর এরপর আরও একটি তিন নম্বর তীর বৃদ্ধ হবার পর আম্মার রেল ও ঘুম থেকে ডাকলেন আম্মার উঠে দেখলেন আব্বাদের শরীর রক্তে ভিজে যাচ্ছে সুভান আল্লাহ আপনি এতক্ষণ আমাকে ঘুম থেকে ডাকলেন না কেন সুরাটা শেষ না করে দিলাওয়াত থামাতে চাচ্ছিলাম না আল্লাহর কসম আজ যদি পাহার দায়িত্বে না থাকতাম তাহলে সুরাটা শেষ না হওয়া পর্যন্ত দিলাওয়াত চালিয়ে যেতাম মৃত্যু হলেও পরোয়া করতাম না কোরআনের প্রতি সাহাবিদের এ এক অদ্ভুত রকমের ভালোবাসা একটা মানুষকে একের পর এক তীরবিদ্ধ করে যাচ্ছে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 জাবির একজন শহীদের সন্তান তার বাবা আবদুল্লাহ ইবেন আমর রদিল্লাহ মানহ হলেন উহুদের শহীদ যার কাহিনী আমরা আগে আলোচনা করেছি এই অভিযানে রসল্লাহ সাল্লু আলি হাসলামের সাথে তরুণ সাহাবি জাবিরের লম্বা সময় কাটানোর সুযোগ হয় ঘটনাটি জাবিরের মুখ থেকে শোনা যায় তিনি বলেন যা তার রিকার অভিযানে বেরিয়েছি একটা দুবলা পাতলা উঠ নিয়ে বাকিরা সামনে এগিয়ে যাচ্ছে আমি পেছনে পড়ে যাচ্ছি রসুল্লাহ সাল্লু আলি হাসলাম আমাকে ডাক দিলেন এ জাবির কি হল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 রসুল্লার মধ্যে নেতাসুলভ মেকি গাম্ভীর্য ছিল না তরুণ সাহাবিদের সাথে বন্ধুর মতো মিশে যেতেন তাদের সাথে রসিকতা করতেন আর সাহাবিরাও রসুলুল্লাহ সাল্লু আলিহাস্লামের সাথে একদমই জড়তাবোধ করতেন না একান্ত ব্যক্তিগত বিষয় নিয়েও তারা কথা বলতেন কথাবার্তার এক পর্যায়ে আল্লাহ রসুলসাল্লু আলিহাসাল্লাম জাবিরকে জিজ্ঞেস করলেন তার বিয়ের কথা আচ্ছা জাবির তুমি কি বিবাহিত জাবির বললেন হ্যাঁ রসুল্লাহ বিয়ে করেছি কুমারী জাবির বললেন না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 উটের উপর চোখ পড়তে আল্লাহ রসুল্লাহ আলী ইসলাম জানতে চাইলেন এটা কার উঠ উপস্থিত সাহাবিরা জবাব দিল জাবির এই উঠ আপনার জন্য নিয়ে এসেছে রসুল্লাহ বললেন জাবিরকে ডেকে পাঠাও আমি গেলাম আমাকে বললেন ভাতিজা শোন এই উঠ নিয়ে যাও তোমার উঠ তোমারই থাকবে বিলালকে ডেকে বললেন যাও জাবিরকে এক উকিয়া স্বর্ণ দিয়ে আসো আমি বিলালের সাথে গেলাম তিনি আমাকে এক উকিয়া স্বর্ণ থেকেও কিছুটা বেশি দিলেন আল্লাহর কসম পর থেকে আমার আর্থিক অবস্থা ক্রমেই ভালো হতে থাকে যতদিন না আমাদের ওপর ইয়ামল হার্রার দুর্দশা আপতিত হয় জাবিরের বর্ণনাটি এখানেই শেষ রসুল্লাহ সাল্লু আলী হাসলামের কথা অনুসারে বিলাল জাবিরকে যা দেয়ার দিয়ে দিলেন জাবিরের নতুন সংসার শুরু হল এই ঘটনা থেকে আমরা উপলব্ধি করতে পারি রসুল্লাহ সাল্লু আলি হাসলাম কতটা চমৎকার একজন মানুষ ছিলেন তিনি চাচ্ছিলেন জাবিরকে সাহায্য করতে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 সাহাবেদের সাথে ছিলেন অন্তরঙ্গ বন্ধুর মতো রসুল্লাহ সাল্লু আলিবাসালাম ছিলেন এমন একজন মানুষ যার কাছে মনের সব কথা খুলে বলা যায় নির্দ্বিধায় নিঃসংকোচে আমরা আর একটি অভিযানে ঘটনা দিয়ে আজকের পবর শেষ করছি আর সেটা হচ্ছে বদরাল মাও এইদ বদর হয়েছিল হিজরি দ্বিতীয় বর্ষে আর ওখুদ তৃতীয় বর্ষে এর রেশ ধরে হিজড়ির চতুর্থ বছরে কাফিরদের নেতা আবু সুফিয়ান মুসলিমদের তৃতীয়বারের মতো চ্যালেঞ্জ করে সে দুই হাজার সৈন্যের শক্তিশালী একটি দল নিয়ে মক্কা ত্যাগ করে কিন্তু কিছু পথ যাওয়ার পর সে মন পরিবর্তন করে সবার উদ্দেশ্যে বলে আমার মতে স্বচ্ছলতার বছর ছাড়া যুদ্ধে অংশ নেওয়া সমীচীন হবে না বরং যেই বছর তৃপ্তির সাথে পশুদের খাসপাতা পাতা খাওয়াতে পারবে এবং নিজেদের ইচ্ছে মতো দুধ পান করতে পারবে সেই বছরই যুদ্ধ করা ভালো হবে এবার শুষ্ক মৌসুম আমরা ফিরে যাচ্ছি তোমরাও ফিরে চলো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 সেখানে অবস্থানকালে তার সাথে দেখা হয় বনুদামারা গোত্রের মুখসির সাথে ইতিপূর্বে এই গোত্রের সাথে মুসলিমদের শান্তি চুক্তি ছিল মুখসি রসল আলীকে জিজ্ঞেস করল আপনারা কি কুরাইশদের সাথে যুদ্ধ করার জন্যই এখানে এসেছেন রসুল্লাহ সাল্লাহু আলি আসলাম বললেন হ্যাঁ আমরা সে জন্য এসেছি আর তোমরা যদি চাও তাহলে তোমরা আমাদের সাথে যে চুক্তি করেছিলে তা প্রত্যাহার করতে পারো সেক্ষেত্রে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 ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা হিজি পঞ্চম বর্ষে প্রবেশ করবো অথবা ফেসবুক পেজ ডবল ডট কম স্ল্যাশ রেই অবস মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডব্লিউড